الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم والصلاة والسلام على حبيبنا المصطفى <تصفيق> الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه واتراجا منيرا نشهد أنه أدى الأمانا نسه الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفله من تذكى وذكر اسم ربه فصلى وقال جل جلاله فالذين جاهدوا فينا لنهدي أنهم سبلنا وإن الله مع المحسنين وقال جل جلاله إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبه ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طبعه توبا لمن لم يراني ولكن آمن بي او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم سياتي على امتي زمان يحبون خمسه وينسون خمسه يحبون الدنيا وينسون الاخره يحبون الحياة وينسون الموت يحبون القسور وينسون الكبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال أنا بري منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام مرحبا يا عزيزو اي قرم كنو قرمينة আজকের দুঃখ কষ্ট কোন দুঃখ কষ্টই না গরম আসতে সামনে আজকে সূর্য নয় কুটি তিরিশ লক্ষ মাইল দূরে এরকমই প্রখরতা তার থাকবে ওটার ভিতরে কোন কমবে না নয় কুটি তিরিশ লক্ষ দূরে তার তাপ আজকে অতিষ্ঠ যেদিন দেড় কিলোমিটার মাথার আসবে ওই কি অবস্থা হবে চিন্ত করা যায় না আজকে জমিন আল্লাহ মাটি দিয়া বানাইছেন ওই দিনে গরম নিচে দিয়েও আসবে এর মধ্যখানে মানুষ থাকবে এই জন্য রসুল্লাহ আলাই বড় চোখের পানি ঝরায়া কেয়ামতের ভয়াবহতা থেকে পানা চেতেন আজকে মেরে দোস্ত মেরে ভাই ও মেরে আজিজ ওসলমান জিন্দগির মকসাদ না বুঝার কারণে জিম্মারি না বুঝার কারণে যদিও এক এক মুসলমানকে পাপ জমিন কোনো কোন দেশ গর্বিত তার সম্পদের দ্বারা কোন দেশে তেল পাওয়া যায় তেলে গর্বিত কোনো দেশে গ্যাস পাওয়া যায় গ্যাসে গর্বিত কোন দেশে সোনা পাওয়া যায় সোনায় গর্বিত কোন দেশে রূপা পাওয়া যায় রূপায় গর্বিত কোনো দেশে হীরা পাওয়া যায় সে হীরা গর্বিত কোনো দেশে এক এক ধরনের এস্টোন পাথর পাওয়া যায় তারা ওই মূল্যবান পাথরে বস্তুতে গর্বিত এক এক মুসলমানকে আল্লাহ পাপ ওই সমস্ত গর্বিত খনির চেয়ে বড় খনি বানায় বানায়াপা করছেন এই জন্য আল্লাহ রসুল দ্বারা দেশ গর্বিত হয় কারো বাড়িতে যদি ব্যক্তিগত খনিজ দুরব্য পায় সে গর্বিত হয় আল্লাহ মুসলমানদেরকে নিয়ে গর্ব করতেছেন মা আদিন বানায় খনিজ খনিওয়ালা नास मादिन का मादिन मेरे दोस्तों प्रत्येक मानस केसलमान के अल्लाह पर्वित खनिर चे बड़ खनि बनाया पैदा कर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 নাস জাহাব। কিন্তু মেরে দোস্ত জিম্মারি না বুজার কারণে আজকে ওই খনিগুলা খনি গুলা অংশ হয়ে যেতে প্রত্যেক মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়া পায়া করছেন এক এক জনের ভিতরে এক এক রকম যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠাইছেন শুধু যোগ্যতা নায়িকার ভিতরে যারা আল্লাহ পাগল বানাইছেন বাকি সমস্ত ইনসানিয়ত কে আল্লাহ যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন যখন মানুষ জিন্দেগীর মকসদ কে জিন্দেগীর জিম্মাদি কে ভুলে লক্ষ কোটি সম্পদ তার থাকা আসে না না নিজের কাজে আসে না কারো কাজে আসে যতদিন জমিনে মানুষ খনিজ দুরব্য সম্বন্ধে মানুষের বিদ্যা ছিল না জ্ঞান ছিল না উঠানের কোন পদ্ধতি মানুষ জানতো না ওই জমানার মানুষ মাটির উপরের জিনিস দ্বারা উপকৃত হয়েছে কিন্তু রূপান্তরিত হয়েছে ঠিক আজকে আমরা জানি না আমাদের ভিতরে আল্লাহ কি যোগ্য তারাই খাদিছে এই যোগ্যতার ইস্তেমাল ব্যবহার যদি সঠিক জিম্মাদারি আর মক্সদের উপরে হয় এক এক মানুষ তার এই যোগ্যতার ব্যবহারের মাধ্যমে চক্ষু কপালে উঠায় ফেলবে আছে কোন ব্যক্তির আমল নামা কেমন দিন ফেরেস্তা দেখবে আর সে আশ্চর্য হয়ে বলবে যে এই আমল কি করে সম্ভব সারা বছর ষাট বৎসর না ঘুমায় কাটায় কিন্তু ষাট বৎসরই ঘুমাইছে কিন্তু যখন মক্সদ আর জিম্মাদারি চাইনা পদ্ধতি অনুযায়ী যখন ঘুমাইছে তার পড়লো তাহলে সমস্ত ওলামায় ফতুয়া দিতে বাধ্য যে সারা রাত্র নফল আবাদতের পাইছে পেয়েছে এরকম কোনো আলেম নেই যে ফতুয়া দিতে পারবে না ফতুয়া দিবে কিন্তু আবাদত আর ঘুম এই দুইটা বিপরীত জিনিস ঘুমাইলে না সে ঘুমাই সুযোগ পায় না এইভাবে ষাট বৎসর কাটায় গুম তো আসে নাই আটতে আমার নাম হয়ত বড় দুঃখের বিষয় বেড়ে দোস্ত আল্লাহ আমাদেরকে খনি হিসাবে পয়দা করছেন আর বুঝা যখন মক্সদের উপরে ওঠে আর জিম্মাদারির উপরে নিজেকে যখন উঠায় তো তার ভিতর থেকে এরকম খনিজ দুরব্য বাহির হয় এরকম সম্পদ প্রকাশ পায় বিকাশ ঘটে যে দুনিয়ার কোন সম্পদ মোকাবেলা করতে পারে না সারা দুনিয়া তার সম্পদ সমগ্র সম্পদের সাথে আল্লাহর মশার পরের সমান দাম দুনিয়া রাখেন আল্লাহ রসুল সমগ্র দুনিয়া তার সমগ্র ভান্ডারা সম্পদের সাথে একটা মশার পরের দামও যদি রাখতো মা চাকা কা पान मुसलमान जिंदगी मकसद ना बुझार कारण जिम्मादारी ना बुझार कारण सब रोख तीन दिखे सबा तीन दिखे मुख कर रखे সমস্ত মুসলমান দিকে করে দিছে আল্লাহর থেকে ফিরায়া দিছে মুখ মখলুকের দিকে করে দিছে আজকে সবাই মখলুকের দিকে দৌড়াইতেছে মখলুক মখলুকের দিকে দৌড়াইতেছে আর সবাই আমলের থেকে মুখ ফিরাইয়া আসবাবের দিকে দিছে আসবাব আসবাব পর্যন্ত আসবাবের দিকে বস্তু জগতের দিকে মুখ ফিরাইয়া দিছে আর দারুল আসবাব দুনিয়া বস্তু জগতের জিনিস আল্লাহ এটাকে নিতে বলছে আর তৃতীয় সবাই আখের থেকে মুখ ফিরাইয়া দুনিয়ার দিকে করে দিছে দুনিয়ার এই তিন রোগ বড় তিন রোগ হয়ে গেছে মুসলমানদের ভিতরে আল্লাহর থেকে মুখ ফিরায়া মুখলুকের দিকে মুখ করে দিছে আমলের থেকে মুখ ফিরায়া আসবাবের দিকে বস্তুর দিকে আর আখরা থেকে মুখ ফিরায়া মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ ও দুনিয়ার দিকে মুখ করা যার কারণে আল্লাহ হাত উঠে আনিছে আল্লাহর রসুল আমাদের থেকে হাত উঠে আনিছে যেটা আল্লাহ রাসুল বলছে এক সমান আসবে আমার উন্মত পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলবে সবাই বাং আছে সব করতে বাধ্য সব থাকবে কিন্তু মরতে চায় না দুনিয়াকে ভালোবাসে আখেরাত ভালোবাসে না তৃতীয় ঘর ছাড়া ভালোবাসে না ঘরবাড়ি কে ভালোবাসে ঘরবাড়ি কবর ভালোবাসে না ঘরবাড়ি কে ভালোবাসে চতুর্থ মালকে ভালোবাসে হিসাবকে কে ভুলে গেছে হিসাব ভালোবাসে না হিসাব ভুলে গেছে পঞ্চম মখলুক কে ভালোবাসে খালেক ভালোবাসে না তখন আল্লাহ রসুল বলছে আমিও হাত উঠায় আনিব আল্লাহ হাত উঠে আনিব তোমরা না আমার হাতের নিচে থাকবে না আল্লাহর হাতের নিচে থাকবে আমরা নিচেও না রসুলের হাতের নিচেও না আল্লাহদিনোখ উঠে দেখতে পারে নাই কারো ক্ষমতা ছিল না মুসলমানদের দিকে চোখ উঠে দেখবে জঙ্গলের প্রাণীর পর্যন্ত ক্ষমতা ছিল না মুসলমানের দিকে শিকারের দৃষ্টিতে তাকাবে হিংস্র যতই হিংস্র হোক না কেন কিন্তু মুসলমানের সামনে যখন পড়ছে তো মাথা মাটি বাস্তব বস্তু সাহাবাই কালামের সামনে বাঘ পর্যন্ত পয়রা মাটি চাষতে বাধ্য হয়েছে তাদের দিকে চোখ উঠাবে তো দূরের কথা এক ঝমানা ছিল যেই তাকাইছে আল্লাহ ওকে ধ্বংস করছে ওর দেশকেও ধ্বংস করছে ওর সব কিছু গাটিতে বান্দা মুসলমানের হাতে দরায় দিচ্ছে ল তোমরা লো সামনে কিছুই করতে পারে না পরাজেই বরণ করতে হয়েছে হাতের ছায়ান এই জন্য মেরে দোস্ত আল্লাহ দিয়া দুনিয়াতে পাঠাইছে আমার জিম্মাদারি বাবার দ্বার কতদিন খামো আমার পায়ে আমার দাঁড়াইতে হবে বিয়াশাদির জিম্মাদারি তার বুঝে আসে এখন আমাকে বিয়ে করতে হবে বোর জিম্মারি উঠাইতে হবে দায়িত্ব উঠাইতে হবে বাচ্চার দায়িত্ব উঠাইতে হবে সংসারের দায়িত্ব ছিল না বসতে চায় না আবু আমাদেরকে জিম্মাদার বানায় পাঠাইছিলেন ওই জিম্মাদারি লম্বা চুরানা চারটা জিম্মাদারি দিয়ে আল্লাহ প্রত্যেককে পাঠাইছে যে চার জিম্মাদারি আদায় করবে দুনিয়ার কোন জিম্মাদারি আদায় করুক না কেন আল্লাহ তা সম্বন্ধে তাকে জুয়ার সুয়াল করবে না জিজ্ঞাস করবে না যদি জিজ্ঞাসা করত তাহলে যে বাপের এত বড় মর্যাদা আল্লাহ দিচ্ছেন আল্লাহর ওসিয়ত বন্দার কাছে বাবার সাথে মার সাথে সদ ব্যবহার করার ওই অন্ধ বাপরে সৈন্য হাতে রাইখা আবু বকর সিদ্দিক হিজরত করে চলে যেত এই আয়াত কে আবু বকরের সামনে ছিল না এই আয়াতারিবাই বদলা নিজের হাতে দিয়া তাকে খুশি করবে আর আমাকে ওই জিম্মাদারি থেকে খালাস করে সন্তানের জিম্মাদারি যদি বড়ই হইতো তাইলে যুবতী মেয়ে छोट छोटा खाली हाथ खाली घर रेखा चला जीते आसमाना बड़ा आयी छोटे घर रेखा हिजरत कर चले हिजरत मानी की फिर आसा जा हिजरत फिर आसा जा जिम्मादारी त দুনিয়ার যত জিম্মারি আছে সমস্ত ওয়ালাদের জিম্মাদারির যা প্রাপ্য এটা আল্লাহ কেমতের দিন নিজ হাতে দিয়া তাদেরকে খুশি করবে আর যে আসল জিম্মাদারি উঠানের কারণ কারণে জিম্মাদিকে পুরা করতে পারে নাই আল্লাহ একে খালাস করবে এই দুনিয়াতে। কিন্তু কাজ এরকম করা গেছে যে আল্লাহকে রাজি করছে তো কেমতের মাঠে একটা ঘর উঠাবে ঘর যে পাবে পাওনাদারের সামনে একটা ঘর উদ্ভাসিত হবে জান্নাতের ঘর সে সেখা তাক লেগা যাবে এত সুন্দর ঘর কার এটা আল্লাহ জিজ্ঞাসা করবে কি দেখো বলে আল্লাহ এত সুন্দর ঘর এটা কার কার্লা বলবে ওকে দিতে পারি যে বাইরের দেয় বাইর হককে কে মাফ করা দেয় ওরে দিতে পারি তো নিজের থেকে চিৎকার দিয়া বলবে আল্লাহ আমি আমার হককে মাফ করা আল্লাহ বলে যাও এই ঘর তোমার আছে না নাই যেটা বুঝানের ছিল না মুসলমান ওই জিম্মাদারিকে জিম্মাদারি মনে করা যে তাকে খনি হিসাবে বানাইছিলেন ওই সমগ্র সম্পদকে আজকে দুনিয়ার পিছনে ব্যয় করা আল্লাহ তার ভিতরে যে সম্পদ দিয়েছিলেন ওই সম্পদ কে ব্যয় করা মাটির সাথে মাটি বানায়া বলে আজকে জাহান্ন ইন্ধন হইয়া জাহান নামের দিকে দৌড়াইতেছে প্রতিযোগিতা লাগাইছে প্রতিযোগিতা এই জন্য আল্লাহ রসুল বলছে এক জমান আসবে টানা ফাসু তোমরও প্রতিযোগিতা লাগবে লাগাবে কামা তানা ফাসু হা যেরকম তারা প্রতিযোগিতা লাগাইছে অতীত জাতি তোমরা ওরকম প্রতিযোগিতা লাগাবে আবার তোমাদেরকে ধ্বংস করা হবে যেরকম তাদেরকে ধ্বংস করছে না জিম্মারি প্রত্যেক ব্যক্তির উপরে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও কেন বাপ বেটাকে বাঁচাইতে পারবে না বেটা বাপকে বাঁচাইতে পারবে না মা মে কে বাঁচাইতে পারবে না মেয়ে মা কে বাঁচাইতে পারবে না যদি পারতো তো মোহাম্মদুর রসুল এই কথা কোনদিন বলতেন না কলিজার টুকরা কে সম্বোধন করা আমার কলিজার টুকরা কোনোদিন জীবনে নিজের কোন দুঃখ কষ্টের জন্য কাঁদেন নাই তয়ে মার খেয়েও চোখে পানি আসে নাই কিন্তু একদিন চোখে পানি ধুরা রাখতে পারেননি যখন ঘরে দেখতে তো ঘরের পাশে যখন পড়ছেন যে আওয়াজ দিছে আবার বলছে আমার সাথে কিন্তু একজন আছে এক সাহাবি ছিল সাথে ফাতেমা রাদি আল্লাহ ঘরের থেকে জবাব দিছে আব্বা আমার পর্দা করার মতো কাপড় আমার কাছে নাই কাপড় আমার কাছে নাই দেওয়ালের উপর দিয়া হুল করছেন। ভিতরে যখন ঢুকছেন তো জরে মদিনার ছিলেন। আর বলতেছিলেন আব্বা জরে কাঁপতেছি কিন্তু কোন ওষুধ আনার মত পয়সা নাই কোনো দাওয়া নাই আব্বা জানান দিন তোরা পেটে ভাতও নাই খাও নেই এক তো অসুখ খাওয়া থাকতো তাইলেও চলতো পয়সা থাকতো ওষুধ থাকতো তাও চলতো ঘরে কোনো খাওয়া নাই ঘরে কোনো পয়সাও নাই দ্বিতীয় শরীরে আর খিদায় আব্বা কাতর হয়ে গেছি কলিজার টুকরার অবস্থা দেখা হয়েছিল চোখের পানি ধরা রাখতে পারেন নাই ফাতে দৈরা ও কাতার কান্দতেছেন সারো কাতার চোখের পানি ছেড়া দিচ্ছেন তখন এই নিযা জিবরি লাঠছে যে আপনি এই কথাই কি রাশিনা এই অবস্থার কারণে ওই অবস্থায় যে মে আব্বা জানান কয়েকদিন বেলা পেটে ভাতও নেই খাওয়াও নাই। একত অসুখ আছে খাওয়া থাকতো তাইলেও চলতো পয়সা থাকতো ওষুধ থাকতো তাও চলতো ঘরে কোন খাওয়া নাই ঘরে কোনো পয়সাও নাই একটু নাই দ্বিতীয় জ্বরে কাঁপতেছি আর গেছি কলিজার টুকরার অবস্থা দেখা হয়েছিলাম চোখের পানি ধরা রাখতে পারেন নাই ফাতেছেন কাতার চোখের পানি ছড়া দিছেন। তখন এই হাদিস আসছে এই কথাই কি রাসি না সরদান নিয়ে আস ওই অবস্থায় যে আব্বা জান কয়েকদিন খাওয়াও নেই এক তো অসুখ আছে খাওয়া থাকতো তাইলেও চলতো পয়সা থাকতো ওষুধ তাও চলতো ঘরে কোনো খাও নাই ঘরে কোনো পয়সাও নাই দ্বিতীয় অবস্থা দেখা হয়েছিল চোখের পানি ধরা রাখতে পারেন নাই ফাতেছেন কাতার চোখের পানি ছেড়া দিছেন। হাদিস এই আব্বা জানান কয়েকদিন বেলা পেটে ভাতও নেই খাওয়াও নেই এত অসুখ আছে খাওয়া থাকতো তাইলেও চলতো পয়সা থাকতো তো ওষুধ তাও চলতো ঘরে কোনো খাওয়াও নাই ঘরে কোনো পয়সাও নাই এক নাই গা জরে কাপড় আর দ্বিতীয় আব্বা কাতর হয়ে গেছি কলিজার টুকরার অবস্থা দেখা হয়েছিল চোখের পানি ধরা রাখতে পারেন নাই ফাতে দৈরা চারো কাতার কান্দছেন চোখের পানি ছেড়া দিচ্ছেন তখন এই হাদিস আসছে যে আপনি এই কথায় কি রাজি না সর্দান নিয়ে আস ওই অবস্থায় যে মিল আব্বা জানান কয়েকদিন ভাতও নেই খাওয়াও নেই এত অসুখ আছে খাওয়া থাকতো তাইলো চলতো পয়সা থাকতো ওষুধ থাকতো তাও চলতো ঘরে কোনো খাওয়া নাই ঘরে কোনো পয়সাও নাই দ্বিতীয় গেছি কলিজার টুকরার অবস্থা দেখা হয়েছিলাম চোখের পানি ধরা রাখতে পারেন নাই ফাতে দৈরা চারো কাতার কান্দছেন চোখের পানি ছেড়া তখন এই হাদিস আসছে এই কথাই কি রাখি না সর্দান নিয়ে আস ওই অবস্থায় যে আব্বা জান কয়েকদিন খাওয়াও নেই এত অসুখ আছে খাওয়া থাকতো তাইলো চলতো পয়সা থাকতো তো ওষুধ তাও চলতো ঘরে কোনো খাওয়াও নাই ঘরে কোনো পয়সাও নাই এক তো গা শরী দ্বিতীয় জড়ে কাঁপতেছি আর খিদাই আব্বা কাতর হয়ে গেছি কলিজার টুকরার অবস্থা দেখা হয়েছিল চোখে পানি ধরা রাখতে পারেন নাই ফাতেছেন কাতার কাতার চোখের পানি ছেড়া দিচ্ছেন তখন এই হাদিসা জিবরি লাঠছে যে আপনি এই কথাই কি ওই অবস্থায় যে মেয়ের দুর্দশার উপরে হুলসাম চোখের পানি ধরে রাখতে পারেন নাই ওই মেয়েকে সম্বোধন করা বলতেছে ফাতেমা ফাতেমা শুনো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় আমি তোমাকে জাহান নাম থেকে বাঁচানোর চাচাকে চেষ্টা করতে করতে করতে করতে নিরাশ চেষ্টা করতে করতে করতে শেষ পর্যন্ত করছেন তারপরও চেষ্টা সারেন নাই নিজের শরীরের মুখে লালা করে হাত হাতকে নামাইছেন। কোরআনে আছে মা খানোরবা নামায় তারপর আজাবাল্লা কি দিবে শুধু পানি টক বক করতে মেয়ে মেরে ও কেউ কাউকে বাঁচাইতে পারবে না আজকে যদিও তাদের জিম্মাদারি নিয়ে আমরা ফিরতেছি তাদের দুনিয়া বানানো নিয়ে ফিরতেছি সর্বপ্রথম জিম্মাদারি প্রত্যেক ব্যক্তির উপরে নিজেকে জিম্মারি ওই রাস্তা অবলম্বন করা থেকে বাঁচবে ওই রাস্তাকে তালাশ করা ওই রাস্তার উপরে উঠা ওই রাস্তাকে ধরা জাহান্ন থেকে আমার আহ কে বাঁচানো দু তিন দিন আগে জায়গায় আমি বলতেছিলাম যে আল্লাহ কত বড় সুযোগ দিতে আমাদেরকে আল্লাহ চোদ্দ বৎসর পরে বালেক বানাইছে ১৪ বছর পর্যন্ত মা সুযোগ দিতে এই চোদ্দ বৎসর তোর সন্তান নিষ্পাপ এই চোদ্দ বছর মেহান্ন কর তারপরে যেন সন্তান বালে এরকম পদার্পন করে যে প্রয়োজন হয় না সেজন্য বাচ্চা যেদিন হয়েছে ওদিন থেকেই যখন নিয়ত করে তিনি রাস্তার উপরে ঢেলা দিতে চোদ্দ বছরে দেখা গেছে অনেক সন্তান হাফে জালেম ভয়া বাইরে এখন আর বাপের পরিশ্রম করার দরকার নেই ঠিক না সঠিক রাস্তার উপরে চলতেছে ঠিক না সুযোগ দিতে মা কে সুযোগ দিতে চোদ্দ বছর তুমি আর উপরে মেহান্ন করা পয়দা হওয়ার সাথে সাথে মেহান্ন শুরু করার উপরে কেন চোদ্দ বছর পরে যেদিন বালেক হবে ওইদিন যখন বালেক হয়ে যাবে तक जो एरक पट्टी एरक रास्ते चले आठी रास्तारेस्त शुरू चाल बाले सीमाना पारो चला जो चोख पानी जड़ाईते शुरू कर लाइन छाड़ा लाइन तोड़ाई द्वितीय जिम्मेदारी तुम्हारे बाचाओ জিম্মারি মন্ত্রীর তোমরা আমার খলিফা আমার প্রতিনিধি আমার ফলিফা আল্লাহ খলাফতের আমাদের কাঁদে দিতে খেলাফতের জিম্মাদারি কি সমগ্র ইনসানিয়ত জাহান্নাম থেকে বাঁচানো যায় বাঁচানো যায় এই ফিকির আপনারা পাবে না যে না করবে সে ছুটকার আল্লাহ খলিফা বানাইছে খালিফা বানাইছে এই জন্যই তো আল্লাহ বলছে অনেক লম্বা ওয়াজ করছে ফেরেস্তারা লম্বা দলিল দিছে আল্লাহর সামনে اتى جعلوا فيها من يفسد فيها ونحن نصبه ونقدس له لمبا دلیل কিন্তু ফেরেশতাদের আল্লাহর সামনে অনেক লম্বা দলিল দিতে এত লম্বা দলিল দিতে এত লম্বা দলিল যে উলামারা এত টুকের তফসিল লিখতে जाया কেউ কয়েক কয়েক গলিয়াম বুরা ফেলছে এত দলিল দিতে ফেরেশতারা আল্লাহর সামনে কিন্তু আল্লাহ جل جلاله عما نواله তখন আল্লাহ জবাব দিবে এটি তো আমি বলছিলাম ইমনি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না তার তৃতীয় জিম্মাদারি খেলাফতের চুর্থ জিম্মাদারি হল গেছেন তার জায়গায় বসায় দিয়া গেছেন ওনার জায়গায় ওনার যে কাম ছিল ওই কাজ আল্লাহর রসুল আমাদেরকে দিয়া গেছে নায়াবাদ এই চার জিম্মাদারি আমাদের যেই ব্যক্তি এই চার জিম্মাদারিকে বুঝবে আর একের কান্দে নিয়ে উঠবে আর চলতে শুরু করবে আর চলতে থাকবে চলতে চলতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তো খোদার কসম খোদার কসম এই জবাবই আল্লাহর পক্ষ থেকে আসবে ইলা রবিনে গান এরকম প্রভুর কাছে চলো যে তোমার উপরে রাগান্বিত নয় বরং তোমাকে দেখার জন্য আগ্রহী আগ্রহ নিয়া বোঝা উপদেশ নিয়ে আসতে বাধ্য খুশুসি উপদেশ দিয়া আল্লাহ পাঠান চার জিম্মাদি আসতে মেরে দোস্ত জিম্মাদারি ভুলে গেছি ভুলে যাওয়ার কারণে আমাদের জিন্দগির মোড় ঘুরা গেছে যে যোগ্যতা প্রত্যেক ব্যক্তির ভিতরে দিছিলেন ওই যোগ্যতা আজকে দুনিয়ার পিছনে বস্তুর মান তো বাড়তেছে আমাদের মান কমতেছে বস্তুর মান বাড়তেছে এখন মানুষ দামি হ্যাঁ বস্তুর জন্য মানুষকে মায়েরা ফেলতেছে দিদা করে না দিদা তাহলে মানুষ দামি হলো না বস্তু দামি হলো বস্তু দামি মানুষ আজকে দামহীন হয়ে গেছে এই জন্য মেরে দোস্তেরে ভাইও যদি আমাদের চার যের উপরে লাগবে যে দাম নিয়ে আসে আল্লাহর কাছে ফেরেস্তাদের দাম নিয়েই বলে এই জিম্মাদারি বুঝে না হজ আসলে চার জিনিস চার জিনিস হাসেল করার নাম জিম্মারি যে না বুঝবে সেবা এনাবা হাসেল করার জন্য হজ এনাবা এত হাসেল করার জন্য হজ আর হজ হইলো মুজাহেদা মুজাহেদা হাসিল করার জন্য আর চতুর্থ নম্বর হল ফিকির আখেরাত না ফিকরুল সমস্ত মানুষের সমস্ত সৃষ্টির চিন্তা তার মা ফিকির তার মাথার ভিতরে ঢুকবে যে আমার ধরা পিপ্রো কষ্ট না পায় পিপরা আমাদের বড়দের কাহিনী আছে হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ নাম অনেকেই জানে কোন এরকম আলেম নাই ধার্মিক লোক যত আছে সবাই ওনাকে চিনে হোসাইন আহমদানী ওনার কিতাব পড়ছে নাম শুনছে উনি একবার হাট হাজারিতে তো পুষ্করিতে করতে নামছে তারপর লাগুর পেয়েছেন মেসোয়া আগে বাড়াই দিয়া পিপরা কে মেসোয়া কে উঠাইয়া উপরে আইনা ঝেঁড়া হক দিয়েছে আমার সামনে কোন মখলুক কষ্ট পাবে এই জন্য উমর রবি তালুর ফিক ছিল চিন্তা ছিল মখলুকের ব্যাপারে কি বলতেছে কিনারে যদি কোন কুকুর মারা যায় তো ক্ষুদার্থামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে বসে ফিকির হজ হলো চার জিনিসের হুসুল এনাদা এত মোজাহেদা ফিকরুল খালক। সমস্ত সৃষ্টির ফিকির এখন এতাত বলে বলে। বলে চার জিনিস চার জনের ভিতরে ছিল চার জিনিস জনের ভিতরে ছিল হৎ কিন্তু কয়েকজন মানুষের কিছু রং এর নাম ঠিক না রং ডং এর নামই তো হ্যাঁ শব্দটা সুন্দর হল না ঠিক না হ্যাঁ হাজেরা সাফা মার দৌড়াইতে নামগো দূরেই তো ঠিক না ইসমাইল আলাহ ইসলাম পাথর মারছে না ঠিক না আদম আলাহ ইসলাম এরা আরাফা যে বয়ে আমগো বয়ে থাকতে হয় যে ঠিক না এটারই তো নাম হচ্ছে অন্য কিছু ওইখানে আর কিছু আছে এটার নামই তো আর ওনারা অন্য কাপড় পরা গেছে আর আমরা যেত আসলে হলো কয়েকজন ব্যক্তির থেকে কিছু জিনিস আল্লাহ পছন্দ হয়ে গেছে ওইটা কি আমাদের উপরে দিয়া দিচ্ছে কোরবানি হাজারা আলাইলাম দিতেন কোরবানি এরকম কোরবানি দিতেন এরকম হাজেরা আর ইসমাইল আলাহ ইসলাম কোরবানি দিতে ঠিক না শিশু তো শিশুই সেকুই বুঝে কোরবানি কিছু বুঝে कुरबानी शिशु किसु बोझे बोझे कुरबानी से कुरबानी बुरा बसान बुरा बसते अल्लाह बसान दी ठीक ना बृद्ध बसान प्रथम सन्तान बस कुरबानी से अल्लाह कुरबानी बस पूरा कुरबानी कुरबानी কিন্তু মক্কায় সবুজ শ্যামল হয়ে গেছে গাছ উঠতে এটা ক্যামতের আলামত ক্যামত নিকটে আসছে এই জন্য সবুজ শ্যামল হয়েছে কিন্তু মক্কার জমিনে গাছ উঠানোর ক্ষমতা নাই। ওরকম জায়গায় ছেড়া দিছে প্রথম বাচ্চা জীবনের আর বড় আদরের স্ত্রী আইনা ছেড়া দিছে ওই মহিলাও কোরবানি করতেছে ঠিক না আবার সারা রাস্তায় বলাও নিষেধ কোথায় নেওয়া যাইতেছে। কোরবানির উপরে কোরবানি দেখেন সারা রাস্তায় বলা নিষেধ কোথায় নেওয়া যেতেছে পুষতে পুষতে করতে আসতে ফিলিস্তিন টিকা ফিলিস্তিন ফিল একটা এরিয়া আছে খালিল খাল যেখানে ইব্রাহিম আবার হুকুম নেই যে দুই এক একদিন থাইকো এটাও হুকুম নাই রাখবে আর ফিরবে কিন্তু মক্কার জমিনে গাছ উঠানোর ক্ষমতা নাই ওরকম জায়গায় ছেড়া দিতে প্রথম বাচ্চা জীবনের আর বড় আদরের স্ত্রী হাজেরা আইনা ছেড়া দিছে ওই মহিলা কোরবানি করতেছে ঠিক না আবার সারা রাস্তায় কোথায় নিয়ে কোরবানির উপরে কোরবানি দেখেন সারা রাস্তায় বলা নিষেধ কোথায় নিয়ে যেতেছে পুষতে পুষতে করতে আসছে ফিলিস্তিনা ফিলিস্তিন ফিলিস্তিনে একটা এরিয়া আছে খালিল খালিল যেখানে ইব্রাহিম ইসলামের খবর এটাও হুকুম নাই রাখবে আর ফিরবে কিন্তু মক্কার জমিনে গাছ উঠানোর ক্ষমতা নেই ওরকম জায়গায় ছেড়া দিতে প্রথম বাচ্চা জীবনের আর বড় আদরের স্ত্রী হাজেরা আইনা ছেড়া দিছে ওই মহিলা কোরবানি করতেছে ঠিক না আবার সারা রাস্তায় বলা ও নিষেধ কোথায় নিয়ে যেতেছে কোরবানির উপরে কোরবানি দেখেন সারা রাস্তায় বলা নিষেধ কোথায় নেওয়া যেতেছে পুষতে পুষতে ফিলিস্তিন ফিলিস্তিনা ফিলিস্তিন ফিলিস্তিন একটা এরিয়া আছে খালিল খালিল যেখানে ইব্রাহিম আল্লাহ ইসলামের কবর ওটাকে বলে ওয়া দিয়ে খালিন ওইখান থেকে আসছে ফিলিস্তিন থেকে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে আবার হুকুম নেই যে রাইখা দুই এক হুকুম নাই। রাখবে আর দুদিন কিন্তু মক্কার জমিনে গাছ উঠানোর ক্ষমতা নাই ওরকম জায়গায় ছেড়া দিতে প্রথম বাচ্চা জীবনের আর বড় আদরের স্ত্রী হাজেরা আইনা ছেড়া দিছে ওই মহিলাও কোরবানি করতেছে ঠিক না আবার সারা রাস্তায় বলা ও কোথায় নিয়ে কোরবানির উপরে কোরবানি দেখেন সারা রাস্তায় বলা নিষেধ কোথায় নিয়ে পুসতে পস্তে কর্তিকা আসছে ফিলিস্তিনা ফিলিস্তিন ফিলিস্তিন একটা এরিয়া আছে খালিল খালিল যেখানে ইব্রাহিম আল্লাহ ইসলামের খবর ওটাকে বলে ওয়া দিয়ে फिल्तीन हाटते हाँ हुकुमो नहीं मक्का जमीन घास उठान क्षमता नहीं जगह छड़ा दी प्रथम जीवन और बड़ आदर स्त्री हजरा आईना ड़ा दी ঠিক না আবার সারা রাস্তায় কোরবানির উপরে কোরবানি দেখেন সারা রাস্তায় পুজতে পস্তে আসতে ফিলিস্তিনা ফিলিস্তিন ফিলিস্তিন একটা এরিয়া আছে খালিল খালিল যেখানে ইব্রাহিম ইসলামের কবর ওটাকে বলে ওয়াদিয়ে फिलस्तुम नहीं घास उठान क्षमता नहीं बड़ आदर स्त्री हजरा आईना ड़ा दी ওই মহিলাও কোরবানি করতেছে ঠিক না আবার সারা রাস্তায় বলা ও নিষেধ কোথায় নেওয়া যাইতেছে। কোরবানির উপরে কোরবানি দেখেন সারা রাস্তায় বলা নিষেধ কোথায় নেওয়া যেতেছে পুষতে পুসতে কর্ত্রিকা আসছে ফিলিস্তিন টিকা ফিলিস্তিন ফিলিস্তিন একটা এরিয়া আছে খালিল খালিল যেখানে ইব্রাহিম আল ইসলামের খবর ওটাকে বলে ওয়া দিয়ে ওইখান থেকে আসতে ফিলিস্তিন থেকে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে আইনা না রায়খা রাখছে আবার হুকুম নেই যে রাইখা দুই এক রায়খা দু হুকুম নাই রাখবে আর ফিরবে আর কি ফিরবে কিন্তু কিছু সান্ত্বনা দিয়া যদি ফিরতে চাও তাও অনুমতি নেই সান্ত্বনা দিতে পারবে না যদি কিছু জিজ্ঞাস করে মুখ দিয়া বলতে পারবে না ইশারায় ফিরতে শুরু করছে হাজির আলাদা জিজ্ঞাসা করছে কি আল্লাহর হুকুমে না মহিলা জবাব দিছে ইসান্লা এখন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না কোনদিন মিশরে ফিলিস্তিনে ফিরা গেছেন আর হাজিরা আলহ কোন ইতিহাসে নাই উনি গেছেন ওনার জান্নাতুল মোয়াল্লার ভিতরে আছে জন্নাতুল মোয়াল্লার ভিতরে ওনার কবর ওই মহিলা মৃত্যু পর্যন্ত তার জীবনকে এখানে কাটাইত হাজিও ওই কাপড় পড়া ওই কোরবানি সিপত কে অর্জন করার জন্য যাবে যতক্ষণ পর্যন্ত জিম্মাদারি না বুঝবে ততক্ষ পর্যন্ত কোরবানি তার বুঝে আসবে না জিম্মাদারি যারা বুঝছে তাদের জন্য ভাল লাগে না মসজিদই মেহান্ন ভাল লাগে আ মেহান্নতেই ভাল লাগে যারা জিম্মাদারি বুঝছে আসলে খোদার কসম ঘর ভাল লাগে না আল্লাহর রাস্তাই ভাল লাগে খোদার কসম শান্তি আল্লাহর এই মেহেন্নতের মধ্যেই করে শান্তি নাই আমরা ভাবতেছি আমরা ঘরে শান্তি পেতেছি না কোদার কথম আমাদের ঘরে শান্তি নেই শান্তি আল্লাহর রাস্তায় যে সুখের ঘুম মসজিদে আসে ওই সুখের ঘুম ঘরে আসে না আসে পুষ্পই ওঠে না যে আরামের ঘুম মসজিদে আসে ওই আরামের ঘুম পুষ্প ওঠে না ঘরে আসে খাওয়ায় যতটুক তৃপ্তি এইখানে হয় ঘরে এতটুকু তৃপ্তি হয় না কথম হয় না কথম হ্যাঁ কয়েকবার বাহির হইলে বুঝবেন এইটা বুঝে আসবে যে না ঘরের খাওয়ায় তৃপ্তি হয় না জামাতে আইসা খাইলে ভিতরে তৃপ্তি আলাদা এটার মজাই আলাদা আলাদা এখানে বসাইত আলাদা থাকাই আলাদা মজা লাগে আলাদা মজা লাগে আমরা বহুত বড় বড় মানুষকে জিজ্ঞাসা করে দেখছি যে শ্রাস প্রাসাদ ছায়া বাহির হয়ে কেন আসছ কাতারের বাদশার ছেলে একজন তিন চিল্লার সাথী আছে আমাদের তিন চিল্লার সাথী পরে জিজ্ঞাসা করছি যে তুই রাজপ্রসাদ ছেড়া কেন টঙ্গি এসে আমার মাটির মধ্যে আমার জামাই শাহ হামদানকে জিজ্ঞাস করা হয়েছে কেন মাটির মধ্যে কাদার মধ্যে বলছে আমার কসরের ভিতরে ওই যে পাই তো তার প্যাকেট থেকে বেরি করে কেমত পর্যন্ত মানুষের জন্য ইসমাইল আলাহ ইসলামকে আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম কে আল্লাহ জাতির পিতা বানায় দিছে না ইবাহিম আলহ ইসলামের সবকিছু এখন হজে দৌড়ে নাই হাজার যে সবুজ জায়গায় আপনারা দৌড় দিবেন এটা ছিল সমতল ভূমি এইখানে আসলে ইসমাই আলাহ দেখা যেত না এই দৌড়াই আবার পাহাড়ে ওইটা ছেলেকে দেখতেন যে দুধের শিশু পানি ছাড়া এখা আসে ছটফট করতেছে কাউকে দেখতেছি না পানি পেতেছি না সমতল ভূমিতে আসলে দৌড়াইতেন এই জন্য যে দৌড়াইতে হবে এই কোরবানি দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহ কিভাবে দিতে হয়। যার জিম্মারি বুঝে আসবে সে খোদার কসম বাইতুল্লাহ থেকে আইসা দিনের জন্যই কোরবানি দিবে দুনিয়ার জন্য আর কোন কোরবানি দিবে না বলবে দিনের জন্য দিব। দিবাহ সব কিছু এখন হজে যায় করতে হবে যে সবুজ জায়গায় আপনারা দৌড় দিবেন এটা ছিল সমতল ভূমি এইখানে আসলেই ইসলাম কে দেখা যাইত না এই দৌড়াই আবার পাহাড়ে ওইটা ছেলেকে দেখতেন যে দুধের শিশু পানি ছাড়া এখানে ছটফট করতেছে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 আপনারা দৌড় দিবেন এটা ছিল সমতল ভূমি এইখানে আসলেই ইসমাই ইসলামকে দেখা যেত না এই দৌড়াই আবার পাহাড়ে উঠা ছেলেকে দেখতেন যে দুধের শিশু পানি ছাড়া এখা আছে ছটফট করতেছে কাউকে দেখতেছিনা পানি পেতেছি সমতল ভূমিতে আসলে দৌড়াইতেন এই জন্য যে দৌড়াইতে হবে এই কোরবানি কোরবানি দিনের জন্য কোরবানি আল্লাহর জন্য কোরবানি কিভাবে দিতে হয় যার সিম্মারি বসে আসবে সে খোদার কথন বাইতুল্লাহ থেকে আইসা দিনের জন্যই কোরবানি দিবে দুনিয়ার জন্য আর কোন কোরবানি দিবে না তখন বলবে দিনের জন্য দিব দুনিয়ার জন্য কোরবানি শেষ দিনের জন্য দিব এটা হলো ওনার কোরবানি আর এটাৎ আল্লাহ মানা ওটা ওই সাত বছরের বাচ্চা শিখে গেছে সাত বছরের বাচ্চা কে ইসমাইল আলী ইসলাম সাত বছরের বাচ্চা হুকুমকে মাইনা দেখায় দিচ্ছে কিরম মাইনা বাবা নিয়া যাইতেছে মিনায় শয়তান তার খুশি কি খুশি শয়তান বলতেছে সে খুশি হইতেছে শয়তান পিছিয়ে বলতেছে যাইতেছে তো নিয়েই যাবো করবো আর এই খুশিতে ফল পারতেছে আল্লাহ মিলা যাবে কোরবানি স্যার দিনের জন্য দিব এটা হলো ওনার আর এটা আল্লাহকে মানা ওটা ওই সাত বৎসরের বাচ্চা গেছে। সাত বছরের বাচ্চা কে ইসমাইল আল ইসাল সাত বছরের বাচ্চা এত হুকুমকে দেখায় বাবা নিয়ে যাইতেছে মিনায় শয়তান বার খুশি কি খুশি শয়তান বলতেছে সে খুশি হইতেছে শয়তান পিছতে বলতেছে যেটা নিয়েই জব করবো আর খুশিতে ফল পাড়তেছে ইব্রাহিম সাহেব জিজ্ঞাসা ইসমাইল তুমি বড় খুশি দেখি বলছে আব্বা আমি খুশি হবো না কে খুশি হবে বলছে কেন এত খুশি বলে আল্লাহ মিলা যাবে তুমি আল্লাহর চেয়ে উত্তম আল্লাহ তোমার চেয়ে উত্তম এই জন্য আমি খুশি বাপ সব বইলা দিতেছে আমি জব করার জন্য নিয়ে আসছি আমি দেখছি তুমি কি বলো তো কি বলছে আল্লাহকে মাইনা দেখায় দিতেন বাস শুধু সাত বৎসরের বাচ্চা এই জন্য দ্বিতীয় হাজি হাসিল করবে আল্লাহ মানা দেখায় দিবে তার সামনে যা কোরবান হয় কোরবানি হোক মানা মাইনা দেখা দিবে আল্লাহ কাপড় মানার জন্য তুমি খুশি হইয়া পিঠে হাত বুলাইয়া দিবে খুশি বন্ধা রাশি রাশি রাতি এটা হলো এত এটাই মিনা এটাই মিনার পাথর মারা এটাই মিনার দৃশ্য আর কিচ্ছু মিনাতে আর কিছু নাই কোন কিছু মিনাতে নাই দুই দিকে পাহাড় আর পাহাড় আর ইসমাইল আর ইব্রাহিম আল ইসলামের রুহ কে জানা দিতেছে আমরা তোমাদের এত প্রতিষ্ঠিত করার জন্য আসছি আজকে থেকে পর্বত তো করার মতো আর হইল এনাবাস আল্লাহর দিকে ফিরা গুনা হইতেই পারে হওয়াটাই স্বাভাবিক হওয়াটাই হো কবি উর্দু কবি লিখছেন কিতাবের ভিতরে কেউ যদি গুনা নাই করে আর কবরে চলে যায় লেখসে তার বাস্য আর কি সে লেখতে তো কবর মে গুনা কেউ না কিয় কে আল্লাহ গফুর রহিম গুনা কেউ না কে আল্লাহ গফুর রহিম নিহিতা গুনা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আল্লার দিকে ফিরা আদম আর হাওয়ার মতো ফিরা এটাই আরাফা আদম আর হাওয়া ফিরছে আল্লাহর দিকে জবাল এ রহমতের কাছে আর আল্লাহ এরকম নাজিল করছে কেমতের পর্যন্ত জন্য এটাকে জাবালের রহমত বানায় দিচ্ছে রহমত চাও জাবাল এ রহমতের দিকে তাকায় থাকা এজন্য হাজিরা আরাফায় যে কোন দিকে মুখ করবে বাইতুল্লাহর দিকে কোন দিকে জবালের রহমতের দিকে দোয়া করবে কোন দিকে ফিরা কেবলার দিকে না দিকে ফিরার মতো ফিরল ও আরাফার অঙ্গীকারী এটা যে ফিরলাম কিন্তু তোমার কাছে সাহায্য চাই ন আর যেন কোনো দিন আমাকে ধোকা না দিতে পারে আমি তো ফিরার মতো তোমার দিকে ফিরলাম তোমার দিকে মুখ রাইখা আমাকে তুমি উঠাও ফিকরুল খালক এটা হলো মস্তালেফা সরারাত্র কানছে সকাল বেলা কান্নায় হাসিতে রূপান্তরিত হয়েছে সারা রাত্র কানছে সারা ফায় অঙ্গীকার কিন্তু তোমার কাছে সাহায্য চাই ন আর শৈতান যেন কোনোদিন আমাকে ধোকা না দিতে পারে আমি তো ফিরার মতো তোমার দিকে ফিরলাম তোমার দিকে মুখ রায়খা আমাকে তুমি উঠাও ফিকরুল খালক এটা হলো সর সরারাত্র কানছে সকাল বেলা কান্না হাসিতে রূপান্তরিত হয়েছে সারা রাত্র কানছে সারা ফায় সারাদিন মাসারে হারামে সবাইকে দূরে সরা উঠের উপরে বৈসা কানতে কানতে কানতে কানতে সাহাবাই গ্রাম চতুর্দিকে ঘিরা অবস্থায় সবাই প্রেশান চোখের পানি কখন থামবে এক সময়ের কান্না হাসিতে রূপান্তরিত হয়ে গেছে হাইসা উঠছে বলছি রসুল আল্লাহ কি হইল বলে আমার উন্মতের জন্য যত দোয়া করছিলাম সমস্ত দোয়া আল্লাহ কবুল কবুর করছিলাম বলছে সালেমকে বলে হ্যাঁ হ্যাঁ সালেমকে আল্লাহ মাফ করা দিছে কিন্তু মজলুমকে আল্লাহ তার প্রতিদান দিয়া দিবে এই জন্য বলছে হুকুকুলে এবার কোথাও মাফ হয় না কিন্তু হ্যাঁ হয় উঠানের আজম নিয়া যখন হাত উঠায় আর যখন চোখের পানি ছড়ায় তখন বলে আল্লাহ তুই আমার মখলুকের জিম্মাদারি কাঁধে নিয়ে আনি মখলুকের হুকুক আমি আমার কাঁধে নিয়ে আনিছিলাম ঘর বাড়ি স্ত্রী পুত্র সন্তান পাড়া পুর্তি বেশি আত্মীয় স্বজন সবার জিম্মাদারি উঠায় জিম্মাদারি উঠাইয়া ফিরেও তো কারো মুখ থেকে নাই পাইছি বলেনাটা হাতটাকে প্যাটের সন্তানও তো বলে নাই বাবা তুমি আমাদের সব দায়িত্ব কুড়া ঘুরা দিস বলছে বলে নাই এ মুখ থেকে নিষ্কৃতি পাই নাই এখন এক রাস্তা আছে যদি জিম্মাদি উঠা যদি চলতে পারি আর চলতে চলতে চলতে পারি বলে মুজাহেদা বা কোরবানি ওর সমস্ত সৃষ্টির ফিকির কঙ্গে নিয়া যদি উঠাইতে পারি তো সারা দুনিয়ার জিম্মাদারি পুরা করা কারো মুখ বন্ধ করতে পারি নাই কারো মুখ থেকে আজ পর্যন্ত এরকম পাই সবাই চব্বিশ ঘন্টা শুধু অভিযোগ আর অভিযোগ নিয়ে আল্লাহ সামনে আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না দাঁড়াইতে পারবে না কেউ দাঁড়াইতে পারবে না কেউ দাঁড়াইতে পারবে না ওই না বিবি পারবে না বাচ্চা পারবে এটা ভাইবেন না বিবি পারবে না বাচ্চা পারবে না বাড়ি পারবে না বাপ পারবে না মা পারবে কেউ পারবে না ওইদিন ওই দিন আল্লাহ রানব্বই রহমত গচ্ছিত আল্লাহ দেখা আল্লাহ বলছে এত কােন কেন বলে আরো সে চলে আসছি আমি বলছি আচ্ছা কি হইলো আরশে আসার পরে বলে এইখানে আসলাম এখনো আমার উম্মতের ব্যাপারে কি হইল উম্মতের ফয়সলা তো শুনলাম না উন্মতের জন্য নিরানব্বই রহমত আমি আপনি উন্মতি বই কাঁদবেন আমি এক এক রহমত আপনাকে ধরা দিব ওই রহমতের চাদরে ল্যাপটাইয়া উন্মত পার করবেন আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি গ্রান্ট করব। মঞ্জুর চিন্তা নাই दिन देखा जाार् जब्वी तरफ मुख बंद करते जामति दीबीजारी जत ना बुझबो त्य हाजी हज कर फिर আর চার জিনিস নিয়ে যদি না ফিরল তাইলে হজ হাজি যে গুণে আসা উচিত ওই গুণ আল্লাহ তার ভিতরে পয়দা করবেন আপনি উন্মতি বই কাঁদবেন আমি এক রহমত আপনাকে ধরা দিব ওই রহমতের চাদরে ল্যাপটাইয়া উন্মত পার করবেন আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি গ্রান্ট করবো মঞ্জুর করবো কোন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 আর চার জিনিস নিয়ে যদি না ফিরল তাইলে হজ হাজি যে গুণে আসা উচিত ওই গুণ আল্লাহ তার ভিতরে পয়দা করবেন না আসবে। হাজির পাবে কিন্তু ওই গুণ তার ভিতরে আসবে না যে গুণ হাজির ভিতরে হওয়া চাই ওই গুণ আল্লাহ তার ভিতরে পয়দা করবে না আল্লাহ যদি কাউকে চক্ষু না দেয় কেউ চক্ষু নিতে পারবে শ্রবণ শক্তি না দিলে অর্জন করা যাবে বাক শক্তি না দিলে অর্জন করা যাবে তদ্রুপ গুণো যদি আল্লাহ না দেয় পারবে না পারবে কিন্তু যখন তো মক্কা মদিনার চর্চা খোলা যাবে রহমদ চোশে আসবে চার জিনিস তাকে হাতে দেয়া দিবে আর চার জিনিস যখন মিলা যাবে তখন হাজি গুনে গুণান্বিত হইয়া ফিরবে তখন আর হাজি ঘরে বসা থাকবে না তখন সবাইকেই এই কথাই বলবে তোমরাই তো কাফন পড়ায় সালাম দিচ্ছিলাম কাফোনা বা সবাই সালাম দিয়া দিবে না মোসাফা করবে ছেলেও চোখের পানি ঝড়াবে সন্তান ও চোখের পানি জড়াবে, স্ত্রী আলাদা কামরা নিয়ে চোখের পানি ঝড়াবে ফিরা যেতেস যাইতেস না জানি ফিরা না আসবে তোমার তো কখনই পড়ায়া দিতেছি ঠিক না তো ফিরা এসা কি বলবে কখনই তো পড়ায় সালাম দিছিলা। चायना जगा जमीन चायना तुम्हारे अधिकार आदाय कर दायित्व आदाय करा तो कफान पर ही बाहर हो এখন তো উনি আমাকে জিম্মারি দিয়ে থাকব। মানুষের দুয়ারে বিলাইতে থাকবো ওই বিলাইতে বিলাইসি কখন তোমরা পড়া দিছি দুনিয়ার কাপড়ের দুনিয়ার দশ টাকার গজের আমি ওই কাফন পরা যাইতে চাই যেই কাঁপন ফেরেস জান্নাতের থেকে নিয়ে আসবে খোদার কসম তখন মৌজ যখন আসবে আল্লাহ হুকুম দিবে কফলা দুনিয়ার মানুষ কাপড় করো না তোমরা তোমরা যে জান্নাতের কাপন নিচো ওইটা আগে পড়ায় দাও দুনিয়ারটা যেন তোমাদেরটার উপরে হয় তোমাদেরটার উপরে দুনিয়ার কাঁপন হয় হোক তোমাদের কাপন যেন দুনিয়ার কাঁপনের উপরে না হয় পড়ায় দাও ওই তো তোমরা পড়া দিচ্ছি দুনিহার কাপড়ের দুনিয়ার দশ টাকার গজের আমি ওই কাফন পরা যাইতে চাই যে কাফন ফেরেস দুনিয়ার মানুষ কাপনের পরোয়া করো না তোমরা তোমরা যে জান্নাতের কাপন নিত ওইটা আগে পড়ায় দাও দুনিয়ারটা যেন তোমাদের উপরে হয় তোমাদেরটার উপরে দুনিয়ার কাঁপন হয় হোক তোমাদের কাপন যেন দুনিয়ার কাপনের উপরে না হয় পড়ায় দাও ওই তোমরা পড়া দিছিলা দুনিয়ার কাপড়ের দুনিয়ার দশ টাকার গজের আমি ওই কাপড়া যাইতে চাই যে কাপন ফেরেস তারা জান্নাতের থেকে নিয়ে আসবে মানুষ কাঁপনের পর না তোমরা তোমরা যে জান্নাতের কাপন নিচো ওইটা আগে পড়ায় দাও যেন তোমাদেরটার উপরে হয় তোমাদেরটার উপরে দুনিয়ার কাঁপন হয় হোক তোমাদের কাপন যেন দুনিয়ার কাপনের উপরে না হয় পড়ায় দাও দুনিয়ার কাপড়ের দুনিয়ার দশ টাকার গজের আমি ওই চাই। যে কাফন ফেরেস দুনিয়ার মানুষ কাপনের পরোয়া করো না তোমরা তোমরা যে জান্নাতের কাপন নিতে ওইটা আগে পড়ায় দাও দুনিয়াটা যেন তোমাদেরটার উপরে হয় তোমাদেরটার উপরে দুনিয়ার কাঁপন হয় হোক তোমাদের কাপন যেন দুনিয়ার কাপনের উপরে না হয় দাও তোমরা পড়া দিছিলা দুনিয়ার কাপড়ের দুনিয়ার দশ টাকার গজের আমি ওই কাফন পরা যাইতে চাই যে কাপন ফেরেস তারা জান্নাতের থেকে নিয়ে আসবে তো আছে আসবে আল্লাহ হুকুম দিবে কফ কবু কফ দুনিয়ার মানুষ কাঁপনের পর না তোমরা তোমরা যে জান্নাতের কাঁপন নিত ওইটা আগে পড়ায় দাও দুনিয়ারটা যেন তোমাদের উপরে হয় তোমাদেরটার উপরে দুনিয়ার কাঁপন হয় হোক তোমাদের কাঁপন যেন দুনিয়ার কাঁপনের উপরে না হয় পড়ায় দাও তখন ওই জান্নাতের তো জান্নাতের কাপন আমার জন্য রেডি হইতে থাকবে ওখানে তাতি এখনই বুনতে শুরু করবে বোনো কাফন জান্নাতের রেশমের কাপড় দিয়া তৈরি করো অমুকের ছেলে অমুকের জন্য আর দুনিয়ায় তার কাপড়া চিৎকার আমাদের স্বামীরা তো আল্লাহ বলবে সত্তরই তোমাদের দুয়ারে নিয়ে আসবে তোমরা তোমাদের মালিক আর হাতের জন্নাতের কাপন আমার জন্য রেডি হইতে থাকবে ওখানে তাঁতি এখনই বুনতে শুরু করবে বুড়ো কাপন জন্নাতের রেশমের কাপড় দিয়া তৈরি করো অমুকের ছেলে অমুকের জন্য সে করতেছে আর যখন করবে তো আল্লাহ বলবেল্লা অতি সত্তরই তোমাদের দুয়ারে নিয়ে আস। খেতাব করা বলবে তোমরা তোমাদের মালিক আর জান্নাতের কাফন কাপন আমার জন্য রেডি হইতে থাকবে ওইখানে তাতি এখনই বুঝতে শুরু করবে বুড়ো কাফন। চিৎকার দিতে থাকবে আয় আল্লাহ আমাদের যৌবন ফাটা যাইতেছে কখন আসবে আমাদের স্বামীরা তো আল্লাহ বলবেসবিরি একটু সবুর কর একটু সবুর কর ফসবিরি একটু সবুর কর আমরা পরিপূর্ণ হয়ে গেছি কোথায় আমাদের মালিক আল্লাহ সমস্ত নিয়ামত কে খেতাব করা বলবে তোমরা সবর কর তোমাদের মালিক আর হাতের আমার জন্য রেডি হইতে ওইখানে তাতি এখনই বুনতে শুরু করবে বুনো থাকবে কাপড়া চিৎকার দিতে থাকবে আয় আল্লাহ আমাদের যৌবন ফাটা যাইতেছে। কখন আসবে আমাদের স্বামীরা তো আল্লাহ বলবেশবিরি একটু সবুর কর একটু সবুর করি একটু সবুর কর সমস্ত নিয়ামত কে খেতাব করা বলবেশ তোম সবর কর তোমাদের মালিক আর ফুক কারণেওয়ালা রাজা চলতে চলতে রাস্তায় আসে অতি সত্তর তোমাদের দুয়ারে বোঝা যাবে এটি মেহ্নঠে সারা দুনিয়ায় চলতেছে এমন না যে জিনাওয়ালা দের কি আমরা বলতেছি না না আমাদের চেয়ে বড় বড় বিত্তবান লোক দুনিয়ায় করতেছে বড় বড় উচ্চ শিক্ষিত লোক করতেছে। ব্যবসায়ীরা করতেছে সারা দুনিয়ায় কুয়েতের সবচেয়ে বড় ধনী হইল শেখ ধান যে সাবা ফ্যামিলি কিনতে পারে আর মোটা হইব এই চেয়ারে আসে না এই চেয়ারে এরকম চেয়ার তিনটা লাগবো গত দুই বছর আগে টঙ্গি এসে বৃষ্টি ছিল না বৃষ্টি কিরম বৃষ্টি সাহেব এ যাওয়ার সময় তিস মোটা মানুষ নিজের তো সামলাইতে পারে না একবারে কোলাটি খাইতে খাইতে পুরা শরীর কাদা সাথীরা তিন চারজন ধরা যখন পরিষ্কার করা নতুন কাপড় পাটাইছে তো জিজ্ঞাসা করে সাহেব গানে কিরকম লাগে বড় শান্তিতে আছি বড় শান্তিতে আছি এটা নিয়ে এটা কোনো বিষয় না সবচেয়ে ধনী সারা দুনিয়ার বড় বড় শিক্ষিত লোকেরা গত বছর আমি তার তর্জমান ছিলাম আব্দুর রহমান আর সুদেশের বড় চাচা কত বড় আলেন সুদেশ যার ক্যারা শোনার লেখা হাজিরা যে আখ্যারা তাই থাকবো কোন সময় সুদেশ পড়াইব আর যখন হজের সময় পুরা হজের আয়াত পড়ব আর এমন ভাবে পড়বো যে আজিগো তিল কাঁপায় চাচা তারা কি বোঝে না কত বড় আলেন আবু বকরালি সৌদির সবচেয়ে বড় আলম মিনিস্টার ছিল তার সৌদি এয়ারলাইন্স এর চিফ এখন চিফ সৌদি এয়ারলাইনস এর সে ডাইরেক্টর এম এত বড় শিক্ষিতরা লাগতেছে আমি তার বাসায় একবার গেছি দাওয়াত থেকে প্রতি হাজেই তার লোকে দেখা হয় রমজানে গেলেও দেখা হয় যোগাযোগ আছে খুব সে আল্লাহর রাস্তার সময় লাগাইতেছে পাঁচটা বড় বড় সুপার মার্কেট হালাকা যেটা হোলসেল বিক্রি হয় আমাদের দেশের মতো কি ওই যে কারুন বাজারের মতো। আমাদের কারুন বাজার একশোটা দোকান যে की रियाद आए मेरे दोस्त शुद्ध अपना बोलते सरा दुनिया মন্ত্রী মিনিস্টার পর্যন্ত করতেছে আফ্রিকান জামা দেখবেন হজে গেলে আফ্রিকান জামা এখান দিয়ে ওদের খোলা থাকে এই মাটি পর্যন্ত পরে ওটা আবার কান্দে উঠে রাখে বিশাল জামা আমি পড়লে মনে হয় ওটা পড়তেই পারবো না মোটামুটি মোটামুটি একজন মানুষ লাগে ওটা উদাইতে এরকম জামা সিধা মাটির মধ্যে কথা আমি কে আমার একজন কইলো যে তুমি আরে চিনোরা চিনিত না এখানে রানিং ফুল মিলিস্টার ক্যামরুনের মিলিস্টার আর ক্যামরুন কে বলা হয় প্যারিস অফ আফ্রিকা আফ্রিকার প্যারিস এলো ক্যামরুন ওই জায়গার মাটিতে শুয়ে রয়েছে শুধু বালুতে বালু কাপড়া শুয়ে রয়েছে আল্লাহর রাস্তায় সময় লাগতে লাগতে এরা নিজেরেই বলে যে আমরা আসলে ওই জায়গায় যে শান্তি পাই না যখন এইখানে আই তো দিলটা শান্তিতে ফেরা যায় এই জন্যই ছুটে আসি কত আঠারো কিলোমিটার মারোয়া একটা জায়গা আছে ওদের প্রদেশ ওইখানে ইস্তেমা হইতেছিল সে আঠারোশো কিলোমিটার দূরের থেকে আসতে ক্যাপিটাল থেকে দুই মিনিস্টার এইখানে আসতে জিজ্ঞাসা করলাম বড়রা কল মিয়া বসছে কথা বলতেছে আসর আল্লাহ সারা দুনিয়া ফেলাইতেছে আপনারাও জিম্মাদি উঠাবেন মেহেন করবেন দুনিয়া চাপ্প চাপ্পেন বুঝানো যায় না দেখলে যেটা বোঝা যাবে আমি ওলামা এখানে বলি ঘুরবে আর আল্লাহর কুদরত কে চোখে দেখবে তো শত কোটি কিতাব পড়ার বেশি এলেম হাসিল হবে আমরাও যখন এই জিম্মাদারি উঠা সারা দুনিয়ার কোনায় কোনায় ফিরমু। তখন দেখবু মেরে দুঃখাল উনি সারা বাংলাদেশের বেদাতিদের হেড আমারে ওনার কাছে গাছতে লেগেছে কোন চিতাঙ্গের কোন আলেম রয়ে গাছই দেয় না আমি গেছি যে বসি কথায় পান খায় খুব সুন্দর পান খায় একটা পান পুন বানা আমরা যখন ইন্দোনেশিয়ায় গেছি তো ইন্দোনেশিয়ার রানিং প্রেসিডেন্ট এস্তেমায় আসছে দুইজন বডিগার্ড তার সাথে কমান্ডো আর কেউ জানে না যে প্রেসিডেন্ট আসছে প্রদেশিক পুলিশ সুপার আছে সে বসে রয়েছে বারো ঘন্টা আমাদের সাথে ছিল ছিল আমাদের সাথে বারো ঘন্টা কেউ জানে না যে প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্ট কেউ না। আসতে আমাদের সাথে পুরা দোয়ার পরে দুপুরে যে খাওয়নটা আমাদেরকে ইস্তেমার মাঠে দিয়েছেন ওইটা প্রেসিডেন্টের পক্ষ থেকে খাওয়ন ছিল এবার বুঝলেন খাওয়ানটা কিরম হয়েছে সতেরো হাজার দ্বীপের প্রেসিডেন্ট এর যখন এই কারুজারি তারা শুনাইছি তার দিতেন। ইজুত দিচ্ছে মুসলমানদের জন্য মুমেন্টের জন্য যখন দুনিয়ায় সফর করবে একটু আহমদ লাদ লোক মুস্তফা করবে বিদেশি মেহমানদের লোক মাসায়দদের লোক মুসলমান করবে আমি তো গত বছর চোখে পানি চলে আসছে অনেকক্ষণ বসে বসে ফাতেমা যখন গেছি বংশধর ছাড়া কারো অনুমতি নাই। এরা সব মক্কার বাইতুল্লাহ চাবি কাঠি এদের হাতে এরাই বাইতুল্লাহকে কন্ট্রোল করে আমি কোনো এক কারণে গেছি ওয়দি ফাতেমা ওইখানে গেছি আমাদের তিন চিল্লার সাথী আছে ওইখানে খুব মজবুত সাথী তার ঘরে গেছি দাওয়াত যখন গেছি ওইখানে তখন সে সাজারা বাইরে প্রস্তুতি দিছে মুসলমানদের জন্য মোমেনের জন্য যখন দুনিয়ায় সফর করবে একটু আহমদ লাদ লোক মুসাফা করবে বিদেশি মেহমানদের লোক মাসায়ের লোক মুসলমান করবে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 আমাদের তিন চিল্লার সাথী আছে আমার এমাকে খাওয়া দিতেছি আমি মনে করছিলাম হোটেল থেকে পাকায় আনমু। কিন্তু আমার আম্মা বলতেছে যে মাসায় কাটছে আর তুমি হোটেলের খাওয়া খাওয়াই বা কোনো মতেই হইতে পারে না মা বলতেছে মাসায়ক কে হাতের খাওয়া ছাড়া হোটেলের খাওয়া খাওয়াই কি করা ইসরতাল কোথায় দিচ্ছে এই কাজের বদলতে যাদের চুতার তোলের মাটির সমানো না আমরা জুতার চলে যে মাটি লাগে ওই মাটির কদর পর্যন্ত কেউ জীবনে পারবে না করে দেয় এই ভিতরে এই মেরে দোস্ত যদি জিম্মাদারিকে পুচি আর হিম্মত করি আর যদি এরাদা করি যে আল্লাহ হজের আগে হোক আর পরে হোক হজের মুখ ঠান্ডা করা আমি আমার জিম্মাদারিকে বুঝা এই জিম্মাদারি নিয়ে সারা দুনিয়ায় ফিরবো দেখেন ইজ্জত দুনিয়াতে কাকে বলে আখরাতে কাকে বলে ইজত দুনিয়াতে কাকে বলে আর আখেরাতে কাকে বলে আখেরাতে হ্যাঁ রমজানের দুই মাস আগে পুরো আফ্রিকার জোর ছিল আফ্রিকার জোর যখন আফ্রিকার চরে গেছে একশো মিনিস্টার আসছে একশো মিনিস্টার কয়েস একশো মিনিস্টার কম সে কম একশো না পুরা আফ্রিকার যতগুলা দেশ আছে সমস্ত দেশের জোর হইতে একশোর উপরে আরে তুই দেশেই তো রমজানের দুই মাস আগে পুরো আফ্রিকার জোর ছিল আফ্রিকার জোর যখন আফ্রিকার চোরে গেছে একশো মিনিস্টার আছে একশো মিনিস্টার কয়েশ একশো মিনিস্টার কম সে কম একশো আর বহু দেশের উপরে পুরা আফ্রিকার যতগুলা দেশ আছে সমস্ত দেশের জোর হয়েছে একশোর উপরে আরে তুই দেশ তিন বরং ছত্রিশ জন আছে মিনিস্টার দুই তিন দেশে চাঁদে আছে বারো জন নাইজেরিয়া আছে বারো জন নাইজেরিয়া আছে বারো জন সাথী জামাতের সাথী ক্যামরুনে আছে চারজন এরা তো জামাতের সাথী বাকি পুরো আফ্রিকা বাদ একশোর উপরে মিনিস্টার আসতে জুতা সিধা করতে কাকে বলে কাকে বলে একে বলে ইজত শুধু মহানা সের সাথে মোসাফা করবে মিনিস্টাররা জুতা সমস্ত মিনিস্টারে কি করতেছেন আমি নো মিনিস ফোজাইলিবনে রিয়াদের জুতা আপনার বুকে আমি এলেমের কদর করতেছি সর এখান থেকে সর বুঝবি না তুই জুতার ভিতরে কি আছে वास्तविकारी उठा अल्लाहर का महबूब हब दुनिया कबर इज्जत क्या इज्जत माला पड़ा झान्ते हिम्मत ইনশাল আমি সফর থেকে ফেরা এই কাজকে শেখার জন্য চিল্লা তিন চিল্লা লাগাবো আর আজকের থেকে পাক্কা নিয়োগ করলাম যে ইনশাআল্লাহ মৌস পর্যন্ত এই জিম্মাদি কি